মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين نبينا وامامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى اله واصحابه وازواجه وذرياته وعلى تبعهم باحسان الى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا اكرم بعد شكرا لদর্শক যে প্রান্তে বসে পিস বাংলার এই আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আল্লাহ আমাদেরকে নিজ অনুগ্রহে অনেকগুলো রহমত তথা অসংখ্য রহমত অফুরন্ত রহমত মালফেরাত চূড়ান্ত সফলতার নাজাদ দিয়ে ধন্য করার জন্যেই দিয়েছেন রমাদানুল মুবারক রমজানুল মুবারকের প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গনিমত কারণ জিবরিল আলী ইসালাম তো দোয়া করেছেন যে ব্যক্তি রমজান মাস পেল অত নিজের সফলতা চূড়ান্ত সফলতার বাস্তবতা অর্জন করতে পারল না অর্থাৎ জাহান্নামের লিস্ট থেকে নিজের নামটা বাদ দিয়ে জান্নাতিদের তালিকার অন্তর্ভুক্ত করতে পারল না তার জন্যে ধ্বংস আর আমিন বলেছেন বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল আলী হুসাল্লাম তাই দোয়াটা নিশ্চিত কবুল হয়ে গিয়েছে রবিনের দরবার তাই আমরা অন্তত রমজান মাস পেয়েও ধ্বংসপ্রাপ্ত দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হতে চাই না বন্ধু আর তাই রমজানের গুরুত্ব মাহাত্ম এবং এর মাসলা এর আহকাম এর বিধানাবলী যথাযথ জেনে পূর্ণাঙ্গ যথাযথ সৌম পালনকারী হতে চাই আল্লাহ সফান ও তার মধ্যে সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ আর এই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করতে চাই ইফতার এবং সেহরি তথা সেহরি এবং ইফতার এর সুন্না বিধানগুলো তথা এর বরকত হাসিলের যতগুলো সুন্দর বিবেচ্য বিবেষয়াবলি রয়েছে তা নিয়ে অমাতি ইল্লা আলিহি তবাকলিহি বন্ধু কর সাও বা রোজা এর সূচনা করতে গিয়ে প্রথমেই চলে আসে সেহরির কথা রাতের সর্বশেষ প্রহরে শোভেসাদে হওয়ার আগে রোজা শুরু করার নিয়াতে ব্যক্তি যে খাদ্য গ্রহণ করে তার নাম সাহারি মোহাম্মদুর রসুল্লাহ সাল তাল আলী সাহরি গ্রহণ করতে আদেশ করেছেন তাই সহজভাবে যদি আমরা বলি রোজা রাখতে গিয়ে রোজাদার রাতের শেষ প্রহরে ফজর শুরু হওয়ার আগে রব্বুল আলমিন এর সন্তুষ্টি কামনায় তার হাবিবের নির্দেশ পালন করে তার অনুসরণ করে খাদ্য গ্রহণ করবে কারণ শুভে সাদেক হওয়া মাত্র তার খাদ্য গ্রহণ খাওয়ার পান করো যতক্ষণ না শুভেষাধিক স্পষ্ট না হয় তাই খাইতে আদেশ করেছেন রব পান করতে আদেশ করেছেন আল্লাহ তাই রবুল্লা আলমীদের আদেশ দুই নম্বর মোহাম্মদুর রসুল্লা সাল্লা আলী তিন নম্বর বলতে হয় যেহেতু আল্লাহ আদেশ করেছেন অর্থাৎ অনুমোদন করেছেন খাওয়াটাকে এটা খাও বলতে একেবারে ফরজ নয় বটে। তবে এখানে আদেশটা হল ইবাহা আমাদের জন্য কল্লানের কারণ সুতরাং যেহেতু রব্বুল আলমী নিজে অনুমোদন করেছেন খাওয়া এবং বলেছেন খাও আর পান করো রসুন শসুন নিজে খেয়েছেন আর পান করেছেন তাই সাহারি গ্রহণ করাটা ইবাধাত তিন নাম্বার হল ইবাধাত ইবাদাত চতুর্থ মূলত শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময়ে খাওয়া যাবে না পান করা যাবে না হা ওই দীর্ঘ সময়ের পূর্ব প্রস্তুতি হিসেবে এক গুইমি দূর করার জন্য সাহরি বরকতময় খাদ্য সুতরাং রব্বুল আলমের নির্দেশ তার হাবিবের নির্দেশ এবং চতুর্থ হল করে দেয় নাম্বার? ফজরের সালাতটা ঠিক মতো আদায় করা যায় কারণ ঘুমের কারণে ফজর ছুটিও যেতে পারে এমনটা অনেকেরই হয় শুধু তাই না ঘুম নামক মৃত্যুর ভাইয়ের ফজরের সালাত ভুলিয়ে দেওয়ার বাস্তবতা জীবনে হয়েছে হয়েছে। কিন্তু এটা অভ্যাসে পরিণত হতে পারবে না ইচ্ছা করে হতে পারবে না ইচ্ছা করে অথবা অভ্যাসগত ঘুমিয়ে থাকবো ফজরের ওয়াক্তরা চলে যাবে অপরাধ এর থেকে বাঁচার জন্য এটা অভ্যাস তৈরি হয় রমজান মাসের সাহারি গ্রহণের মাস অর্থাৎ যে সাহারি খায় তার ষষ্ঠ উপকার হল সে ফজরের নামাজটা ঠিক মতো আদায় করতে সপ্তম উপকার হলো সাহারি গ্রহণ করা মানে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বিপরীত করা কারণ ইহুদি এবং খ্রিস্টানরাও রোজা রাখে উপবাস করে শিয়াম পালন করে ওদের উপবাসে ওদের সৌমে দুইটি বিষয় একটি হলো তারা সাহরি গ্রহণ করে না আরেকটি হলো ইফতার করে দেরিতে তাই রসুল সাল তাল আলী ওসালাম নিজে আমাদেরকে আদেশ করে বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের বিপরীত করো তারা সাহারি গ্রহণ করে না তোমরা সাহরি আর দুই ওরা দেরিতে ইফতার করে দেরিতে যে ইফতার করে ইহুদি এবং চর। এবং খ্রিস্টানদের দালাল ইহুদি এবং খ্রিস্টানদের অনুগামী অনুসরণকারী ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে রব্বুল আলমিন সৌরতুল ফাতে হাতে আমাদের শিখিয়েছেন দোয়া করতে বারবার সব মুভে একমত রসুল থেকে বর্ণিত বাস্তবতায় তাফসিল করা হয়েছে রব্বুল আলমিন রবিগণের উপরে সিদ্দিক সোহাদাগণের উপরে সোয়ালহিনদের উপরে আর যাদের উপর পতিত হয়েছে তাদের পথ নয় আর অভিশাপ পতিত হয়েছে যাদের উপরে তারা হলো ইহুদিরা আর দয়ালিন মানে হলো খ্রিস্টানরা এবং ইফতার করে দেরিতে তাই মুসলমান তাদের অনুগমী হতে পারে না সর্বশেষ অষ্টম রসুল ইসলাম বলেছেন এটা বরকথ আপনি হয়তো অনেক খাবার খেতে পারছেন না অন্তত একটু পানি অথবা একটি খেজুর অথবা যেকোনো যা আপনার জন্য সহজ অল্প খাদ্য গ্রহণ করুন তবু সাহারি গ্রহণ করুন আলমের এই উপকারগুলোকে বুঝে সাহারি গ্রহণ করার তৌফিক আমাদের সকলের জীবনে দান করুন আমরা সবাই বলি আমিন এবার আমরা আলোচনা করতে চাই যে সাহরি আমরা খাবো সাহরির শেষ সময় তো শুভে সাদেক তথা ফজর হয়ে যাওয়া কিন্তু কারো জীবনে এমন ঘটনা হতে পারে শেষ সময়ে উঠেছে খাইতে শুরু করেছে আজান শুরু হয়ে গিয়েছে অথবা ঘুম থেকে উঠেছে আর আজান শুরু হয়ে গিয়েছে এই ক্ষেত্রে কি হবে হ্যাঁ আরেকটা হতে পারে আগের থেকেই খাদ্য গ্রহণ করছে আর আজান শুরু হয়ে গিয়েছে এই ক্ষেত্রে এই তিনটি অবস্থায় কি হবে এক নম্বর ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়েছেন আর আজান শুরু হয়ে গিয়েছে আরিয়াজানটা তুই ফজরের ওয়াক্য শুরু হওয়ার নিশ্চয়তা এক্ষেত্রে যেহেতু ওয়াক্ত শুরুই হয়ে গিয়েছে তাই ব্যক্তি তার রোজার নিয়তটাকে সূচনা করে দেবে রব্বুল আলমীদের উপর ভরসা করবে যেহেতু সময় চলে গিয়েছে তাই আর খাবে না যদি রব্বুল আলমীদের উপর নির্ভর করে রব্বুল আলমিন তাকে তৃষ্ণা থেকে রক্ষা করবেন ক্ষুদা থেকে নিরাপত্তা দেবেন দ্বিতীয় অবস্থা হল যে আপনি আগে থেকে খাইতে ছিলেন আজান শুরু হয়ে গিয়েছে বাস্তব প্রেক্ষাপট যদি এমন হয় যে আজানও শুরু তার প্লেটের খাবারও শেষ নতুন করে নিতে চাচ্ছে তাহলে এক্ষেত্রে প্রায় সকল ফকিগণ একমত হয়ে বলেছেন আজানের সূচনা হয়ে গেছে। তাই নতুন করে প্লেটে আর খাবার নেবে না আলমিস বন্ধু এই প্রেক্ষাপটগুলো নিজেদের জীবনে যদি হয় এই ভিত্তিতে নিজেরা সমাধান করে নেওয়ার চেষ্টা করব রব্বুল আলামিন তৌফিক দিয়ে ধন্য করুন আমিন এবার আসে ইফতারের প্রসঙ্গে তার করব। ইফতার কিভাবে সাল্লাহিআ ইফতার গ্রহণ করেছেন আর ইফতার গ্রহণ করতে গিয়ে বিলম্ব করা যাবে না দেরি করা যাবে না এটা আমরা অনেক गत पर्व आलोचना करसुल्लाजे सबाई केहुदी ख्रीटाना कुराना के अस्वीकारी सम्प्रदाय गजब प्राप्त सम्प्रदाय सम्प्रदाय खाएफार कर सूतरा ईमानदार इफतार कर भी सूर्यस्तार रसुल्लासम निजे इफतार कर इफतार कर इबादत ওহম্লাহাম শেষে রোজা শেষে ইফতার করার মুহূর্তে বলছেন নিজে যে শব্দটি বলতেন তা এই তাহলে অর্থাৎ তৃষ্ণা বিদূরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা নিশ্চিত হতে যাচ্ছে আল্লাহর ইচ্ছায় এটি প্রেক্ষাপট বা পরিস্থিতির কথা আমরা আমাদের সমাজে মনে করি দুয়া মানেই হলো হাত উটায়া আরবি শব্দ দিয়ে বলতে হবে কিন্তু বন্ধু না দুয়া মানে হলো হৃদয়ের কথা মনের কথা আত্মার কথা আর যে কথা আত্মা থেকে বের হয় একথা রব্বুল আলমিনের আর শিমে পৌঁছে যায় সুতরাং হৃদয় থেকে যে কথা বের হয় তার নাম দোয়া মন থেকে যে কথা বের হয় তার নাম এটা আরবিতেই হতে হবে না রব্বুল আলমিনের কাছে সকল ভাষাই সমান তবে কোরআন আরবি ভাষায় তিনি নাজিল করেছেন রসুল সামের অনুসরণে আরবিতে বলতে পারাটা মর্যাদার কিন্তু বিনয় অবস্থা প্রকাশিত হয় কিন্তু হাত না উঠিয়ে দোয়া করা যায় তবে যেন কাউচিত ইফতারের মুহূর্তে ইফতার চলাকালীন সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় যে দোয়া করবে হক এবং হালাল ন্যায় এবং কল্যাণের টব্বুল আলমিন তা নিশ্চিত তাকে প্রদান করে তাই ইফতারের মুহূর্তটা গণীমত হিসেবে গ্রহণ করত এবার আমরা প্রশ্ন করতে পারি যে ইফতার করবো কী দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইফতার করতেন গাস পাকা নরম খেজুর দিয়ে যাকে বলে রুতাব ওর আমার কেরিমের ভাষায় রুতাব আর বাংলায় বললে গাছে পাকা নরম খেজুর যা দিলে মিলিয়ে যায় হ্যাঁ যদি এমন গাছ পাকা নরম খেজুর না পাওয়া যায় তাহলে শক্ত খেজুর দিয়ে স্বাভাবিক খেজুর দিয়ে অথবা শুকনো খেজুর দিয়ে হ্যাঁ খেজুর যদি না পাওয়া যায় তাহলে পানি দিয়ে রসুর সসাম ইফতার করেছেন বন্ধুগণ এই পর্যায়ে আমরা যে চুট্ট বিরতিতে যাচ্ছি ফিরে আসছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন তার কাফ উল ফিতর এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মোহাম্মদ সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকবো আপনাদের সাথে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 এবং জাহান্ন অবধারিত করে দেন শহীদুল্লাহ যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ তাওহেদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাসলাম আলাইকুম আহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বন্ধু এবার আমরা আলোচনা করতে চাই যে সাহরি আমরা খাবো সাহারির শেষ সময় তো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 নিজেরা সমাধান করে নেওয়ার চেষ্টা করব রব আল তৌফিক দিয়ে ধন্য করুন আমিন এবার আসি ইফতারের প্রসঙ্গে আল্লাহ সুফান তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সালের জীবনে রোজা রাখি আমাদের জন্য হাতে কলমে শিক্ষা দিয়েছেন কেমন করে সৌম পূর্ণ হবে অর্থাৎ সাহারি কিভাবে গ্রহণ করব ইফতার কিভাবে গ্রহণ করবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইফতার গ্রহণ করেছেন আর ইফতার গ্রহণ করতে গিয়ে বিলম্ব করা যাবে না দেরি করা যাবে না এটা আমরা অনেক বিগত পর্বে আলোচনা করেছি আজকেও বলছি রসুল সাল্লাম নিজে আমাদের সবাইকে জানিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানরা কোরআন এবং সন্নাকে অস্বীকারী বিভ্রান্ত সম্প্রদায়েরা গজবপ্রাপ্ত সম্প্রদায় আর পথ প্রস্ত সম্প্রদায় সাহরিও খায় না দেরিতে ইফতার করে সুতরাং ইমানদার ইফতার করবে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে রসুল সালাম নিজে ইফতার করেছেন ইফতার করা ইবাদত রসুল্লাহ সাল্লাহ সিয়াম শেষে রোজা শেষে ইফতার করার মুহূর্তে বলছেন নিজে যে শব্দটি বলতেন তা হল এই অর্থাৎ তৃষ্ণা বিদূরিত হয়েছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা নিশ্চিত হতে যাচ্ছে আল্লাহ প্রেক্ষাপট বা পরিস্থিতির কথা আমরা আমাদের সমাজে মনে করি দোয়া মানে আরবি শব্দ দিয়ে বলতে হবে কিন্তু বন্ধু না দুয়া মানে হলো হৃদয়ের কথা মনের কথা আত্মার কথা আর যে কথা আত্মা থেকে বের হয় কথা রব্বুল আলমিনের আর শাহিমে পৌঁছে যায় সুতরাং হৃদয় থেকে যে কথা বের হয় তার নাম দোয়া মন থেকে যে কথা বেরো হয় তা নয় এটা আরবিতেই হতে হবে না রবুল আলমিনের কাছে সকল ভাষাই সমান তবে আরবি ভাষায় তিনি রাজিল করেছেন রসুল আরবিতে বলতে পারাটা মর্যাদার কিন্তু অন্য যে কোনো ভাষায় বলে আর হা দোয়া করতে গিয়ে হাত উঠাতেই হয় হাত উঠানো দুয়ার একটি লক্ষণ বটি কিন্তু অসংখ্য দোয়া রয়েছে হাত উঠানো লাগে না হাত উঠালে দোয়ার একটি প্রেক্ষাপট দোয়ার একটি বিনয় অবস্থা প্রকাশিত হয় কিন্তু হাত না উঠিয়ে দোয়া করা যায় তবে যেন কাউচিত উচিত ইফতারের মুহূর্তে ইফতার চলাকালীন সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে ব্যক্তি আল্লাহর ভালোবাসায় যে দোয়া করবে হক এবং হালাল ন্যায় এবং কল্যাণের তবুল আলমিন তা নিশ্চিত তাকে প্রদান করে তাই ইফতারের মুহূর্তটা গনিমত হিসেবে গ্রহণ করত এবার আমরা প্রশ্ন করতে পারি যে ইফতার করব কী দিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম इफतार करतें गाच पा नरम खेजुरुत और कैरिमेर भाषा रुताप और बांगल् बोल गाचे पा नरम खेजुर जब मुख्य दी मिलिए हा, जाए हाँ जी एम गाच पा नरम खेजुर पावा शक्त खेजुर स्वाभाविक खेजुरुक्नो खेजुर दिए हाँ खेजुर जी ना पावा जाए तेल पानी दिए রসুল সাসেম ইফতার করেছেন বন্ধুদের প্রসঙ্গ তো বলতে হয় ইফতার রোজার পরিসমাপ্তি খাদ্য গ্রহণের সূচনা নিজে একা একা ইফতার করি আরেকজনকে ইফতার করানো যায় কি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম এর করেছেন একজন রোজাদার নিজে রোজা রাখে আল্লাহর ভালোবাসায় রসুল সাসেমের সুনার অনুসরণে রোজার সহমর্মিতা এবং कार कर प्रस्फुटित चेतना हक हाल हाल रोजादार इफतार कर से ही हम दरिद्र हूँ अथवा धनी हक रोजादार के इफतार करायसान एक रोजार सवें आशा जाए फकीगन উদ্ভুদ্ধ করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লসমের বর্ণিত হাদিসের ভিত্তিতে সুতরাং বন্ধু আমরা কি এই সুযোগটা নিতে পারি না প্রশ্ন করতে পারেন অনেকেই ইফতার করাব রোজাদারকে কি দিয়ে আমার কাছে তো হয়তো এত সম্পদ নেই তৃপ্তি করে খাওয়ানোর মতো সুযোগ নেই অথবা রান্না করে খাবো তাও সুযোগ নেই হ্যাঁ এই প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ বাস্তবতা হলো বন্ধু রসুল সাল্লাহ আসম সাহেবের তৃপ্তির সাথে খাওয়ামো পেট ভরে এমনটা তো সুযোগ নেই সাথ করেছেন না একটু খেজুর দিয়ে অথবা এক গ্লাস দুধ দিয়ে অথবা এক গ্লাস পানি দিয়েও যদি তুমি ইফতার করাও আল্লাহর এমনটি পাবে সুতরাং বন্ধু নিজে হয়তো অনেক বেশি খাওয়াতে পারছেন না অল্প কিছু দিয়ে সামান্য দিয়ে এক গ্লাস পানি দিয়ে ইফতার করানোর প্রতিযোগিতা করতে হবে আল্লাহ আমাদের সকলকে তা তৌফিক দিন আমি প্রসঙ্গ তো বলতে হয় আরো যে এখন তো অনেক সুযোগ হয়েছে আপনি নিজে হয়তো ঘরে রান্না করলেন না কিন্তু পয়সা দিয়ে কিনে ইফতারের মুহূর্তে একজন রোজাতারকে দিতে পারেন আপনি একজনকে দিলেন দিতে পারে। এই ভালোবাসার উপহার বিনিময় আপনাকে আমাদের দেশের বাস্তবতা অনেক জায়গায় রয়েছে রমজান মাস আসলে আত্মীয় স্বজন আপন জন রক্ত সম্পর্কীয় স্বজন একজন আজকে ইফতার করায় যেমন স্বভাব তেমন ভালোবাসা তেমন সৌহার্দতা তেমন ইসলামের বাস্তবতা আমাদের জীবন বন্ধু হতে পারে কিনে বাজার থেকে আপনি ইফতারি দিলেন হতে পারে হয়তোবা হতে পারে নিজের ঘর থেকেই দিলেন অথবা হতে পারে এখন অনেক জায়গায় এমন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কোনো মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা কমপ্লেক্স আপনার জন্য সুযোগ তৈরি করে দিয়েছে যে আপনি তাদের আমানোদ্দার ফান দিয়ে দিলেন আর তারা আপনার পক্ষে আপনার হাক হক এবং হালাল টাকা দিয়ে ইফতার করালো মানুষকে স্বভাবটা নিশ্চিত হল আর এই স্বভাব আপনি আপনার নিজের পক্ষে আপনার জীবিতমিত মা বাবা আপন পক্ষে স্বজনদের পক্ষে যে কারো পক্ষে নিয়াত করতে পারে। সুতরাং বন্ধু যেমন ইফতারের সময়ে ইফতার করানোর মর্যাদা এবং স্বভাবটি কেমনি সাহারির সময়েও রয়েছে সুতরাং সাহরি ইফতার তথা দান একজন আরেক জনকে রমজানের অন্যতম শিক্ষার একটি বড় বাস্তবতা খাদ্য দেওয়া একজন আর একজনকে আল্লাহর ভালবাসায়। বন্ধুগণ আসন্ন আমরা সবাই মিলে ইফতার এবং সাহরি সাহরি এবং ইফতারের মর্যাদা গুরুত্ব এর আহকামগুলো যথাযথভাবে বুঝি এবং সত্যি ইবাদতের বাস্তবতা দলিলের ভিত্তিতে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করি অলফান আমাদের সকলকে পূর্ণাঙ্গ যথাযথ রসুলের অনুসরণে শিয়াম রুজা পালন করতে গিয়ে সাহরি এবং ইফতারের তৌফিকে নায়াত করুন সাহরি এবং ইফতারের সকল ফজিলত এবং মর্যাদা দিয়ে ধন্য করুন আমিনালামালাইকুম আরহামকা शेख मानुसरा जो गुमे मग्न घुम शानी टुकड़े परस्पर उभये भलोबा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 বাংলা মানবতা সমাধান প্রিয় দর্শক বৃন্দু আশোনা কিতাব একটি গুরুত্বপূর্ণ কিতাব এর ধারাবাহিক দর্শ শুনে আসছি আমরা পাঁচটি দর্শ শুনেছি আজকে আমরা ষষ্ঠ দর্শে যাব পঞ্চম দর্শে আমরা কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সে বিষয়ে আমরা একটি অধ্যায় শুরু করেছিলাম সে অধ্যায়টি হল বাবু তাও হেদের ফজিলত তাও হেদের মর্যাদা তাৎপর্য এবং তাওহীদ মানুষের যে অপরাধগুলি তাওহেদের কারণে মোচন হয়ে যায় সে সম্পর্কেই আমরা সে অধ্যায়ে বেশ কিছু আলোচনা শুনেছিলাম যারা ইমান এনেছে ইমান এনেছে বলতে প্রকৃত তাও